বিসুল্লহি রোশী ও কুহু মজতি মজ অমল ইসু অন্যম অহদল বদনতিম পার ও অসীম দল আল্লাহ নামে শুরু প্রত্যেক পশ্চাতে যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে যে তার অর্থ থাকবে। কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে আপনি কি জানেন পৃষ্টকারী কি এটা আল্লাহর প্রজ্লিত অগ্নি যা হৃদয় পর্যন্ত পৌঁছবে এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুটিতে